আর কানের প্রতিটি ধুলি কণা রক্তে রঞ্জিত নীবন্ত মানুষ করছে ক্ষত ক্ষতান একটু পাশে দাঁড়া প্রতিদিনই নাফনদের পারে মাজলুমানের ভিড় জমছে অসহায় রোহিঙ্গা মুসলিমরা নির্বাক তাকিয়ে থাকে আপন স্বজনদের পথ চেয়ে অনেক মাই আর জানে না তার আদরের সন্তান পৃথিবীর বুকে এখনো বেঁচে আছে কিনা অনেক বোনে জানে না তার ভাই এখন কোথায় আছে কোথায় আছে জীবন সঙ্গী স্বামী অবুধ সন্তানরা যখন বাবা বাবা বলে ক্রন্দন করতে থাকে দুঃখিনী মা তখন অস্ত্র মুছে নানান প্রবোধ শুনিয়ে তাকে শান্ত করে তাকে বলে তোর বাবা এক নতুন বাড়িতে অবস্থান করছে যখন অবুধ সন্তান প্রশ্ন করে মা षण्ण माँ तक तर मुस्लिम भाई जिज्ञेस मेरा तक हेउमा भेबना य गल्प बर भूमि ड़े आसा लाखो मजलुम रोहिंगा मुस्लिम एम ही चलते वास्तवता जतटुकू साथ बहन करार साध्य शुद्ध ता नहीं असहाय मानसगुलू অচেনায়ক পদ ধরেছে কত মা কেবল কোলের সন্তানকে সাথে নিয়েই ছুটে এসেছে কেউ দীর্ঘপথ পাড়ি দিয়েছে পরমপ্রিয় বিদ্যা মাকে কোলে তুলে কেউবা বা বহন করে এনেছে বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ বাবাকে আর নাফনদের স্রোতে সেখানে হারিয়ে গেছে কত মজলুমান একেবারে ঘুমিয়ে পড়েছে কত মায়ের আদরের সন্তান জলপ্রবাহে সহসা তাদের নিথর দেহ ভেসে উঠছে তারা আর কখনো আরাকানে পা রাখবে না আর কোনোদিন বর্বর বৌদ্ধ সন্ত্রাসীদের নির্মম অত্যাচার তাদের সইতে হবে না সীমান্তের কাটাতারের কাছে এসে এ দেশে প্রবেশের জন্যও তারা আর আর্তনাদ করবে না একটু খাবারের আশায় আর কখনো মুসলিম ভাইদের পথ চেয়ে থাকবে না বিশ্ববিবেকের কাছে তাদের একটু আশ্রয় না হতে পারে কিন্তু আপন রবের কাছে বিস্তৃত এক বাগানেই তারা অবস্থান করবে হে মুসলিম ভাই সমুদ্রের উত্তাল তরঙ্গমালা আর পাহাড় পর্বতের বিচিত্র দৃশ্য অবলকনের জন্য তুমি হয়তো বহুবার পাহাড় পর্বতের ধারে তোমার লাখো লাখ মুসলিম ভাই বোন অনাহারে দিন কাটাচ্ছে উদ্বাস্ত হয়ে খোলা আকাশের নিচে বিপন্ন জীবন যাপন করছে তোমাদের ছোট্ট শিশুরা খুদার জালায় চিৎকার করে কাচ্ছে। তোমাদের মা বোনদের চোখ বেয়ে অস্ত্র জোয়ার প্রবাহিত হচ্ছে পাশবিক নৃশংসতা তখনই তাদের আত্মচিৎকারে শরণার্থী শিবিরে অস্ত্র ঢল নামে তারা একে অপরকে কি বলে সান্ত্বনা দিবে তাদের প্রত্যেকের মাঝেই তো বিরাজ করছে আপনজনদের বিয়োগ ব্যথা চোখের সামনে তারা প্রত্যক্ষ করেছে বর্বর বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক নিজেদের বোনদের নিজেদের মেয়েদের ধর্ষণের দৃশ্য সচক্ষে দেখেছে হিংস্র আপন মৃত্যু বরণ করতে নিজেদের ঘর বাড়িগুলো আগুনে জলে পুড়ে ছাই হতে হে মুসলিম ভাই মাজলুম রোহিঙ্গা মুসলিমদের একটু সান্ত্বনা দিতে আমাদের সাহায্য সহানুভূতি আজ বড়ই প্রয়োজন অসহায় ভাই পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা সম্মিলিতভাবে অনেক মহৎ উদ্যোগ অথবা যারা এমন কার্যক্রমের ব্যবস্থা করে যাচ্ছেন অনুযায়ী দিয়ে তাদের সাথেও সম্পৃক্ত হতে পারি খাবার ও বিশুদ্ধ পানি পরিধানের জামাকাপড় ঔষধ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রোদ বৃষ্টি থেকে মাথা গোজার তাবু রাতে আলোর ব্যবস্থার জন্য মোমবাতি গ্যাস লাইট রাতে অবস্থান করার বিছানাপত্র मोली क्रोय गुलूर खुबी दीन लाखो लाखो मुस्लिम भाई बोन एसोहे भाई तरफ अभाव के निजे अभाव मन करी ते व्यथा व्यथित हो तर पासे छुटे जाम उम्मा तो एक ही मत एक मात्र देहर मत পরস্পর ভালোবাসা দয়া ও অনুগ্রহে মুমিন্দের দৃষ্টান্ত হলো একই দেহের মতো যখন তার এক অঙ্গ অসুস্থ হয় তখন তার বাকি সব অঙ্গ বিনিদ্রা ও জ্বরের শিকার হয় আমরা যদি আমাদের অসহায় মুসলিম ভাইদের প্রয়োজন পূরণে এগিয়ে আসি মহান আল্লাহ কিয়ম দিবসে আমাদের কঠিন এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তাকে অত্যাচার করবে না কোন একটি বিপদ দূর করে দিবে আল্লাহ তালা কিয়মতের দিন তার বিপদ দূর করে দিবেন রাসুল সাল্লি সাল্লাম আরো বলেছেন আর যতক্ষণ বান্দা তার মুসলিম ভাইকে সাহায্য করতে থাকে আল্লাহ তালাও সেই বান্দাকে সাহায্য করতে থাকেন এসোহে মুসলিম ভাইও বোন আমরা আমাদের মাজলুম রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের সাহায্যে এগিয়ে আসি এটা কীভাবে হতে পারে আমরা বিলাসিতায় ডুবে থাকব প্রয়োজনের অতিরিক্ত খাবারে থাকব আর আমাদের মাজলুম ভাই বোনেরা ক্ষুধার কষ্টে মলিন আর আমাদের নিপীড়িতা চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়ে থাকবে আমরা যদি আমাদের মাজলুম অসহায় ভাইদের সাহায্য এগিয়ে না আসি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সব তালার সামনে আমরা কীভাবে দণ্ডায়মান হব আল্লাহর সামনে আমরা मोहान अल्लाहल के मजलुम उम्मार तर सह हाथ के बाड़िए देर तौफिक दान करना